এবং অন্য কেউ আল্লাহর পথ হতে বিরত রেখেছে আমল ব্যর্থ করে দিয়েছেন আর যারা ইমান এনেছে অথচ তা তাদের প্রতিপালকের নিকট হতে বাস্তব বিষয় আল্লাহআ তাদের গুনাহ মাফ করবেন এবং তাদের অবস্থা ঠিক রাখবেন আর যারা মুমিন ইতাবা উল হাকিম তারা তাদের প্রতিপালকের নিকট হতে আগত ঠিক পথে চলেছে এভাবেই আল্লাহ তানবগণের জন্য তাদের অবস্থা বর্ণনা করে থাকেন যখন তোমরা কাফেরদের সম্মুখীন হও কবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করতে থাকো এমন কি যখন তাদের রক্তস্রোত বইয়ে দিবে শুদ্ধুলোয়াথা ক ত তখন তাদেরকে বন্দি করে দৃঢ় রূপে বেঁধে ফেল ফ কোন মুক্তিপন তাদেরকে রেখে দাও কিংবা পরিত্যাগ করে হুকুম পালন করো আর যদি আল্লাহ চাইতেন তবে তাদের থেকে প্রতিশোধ নিতেন কিন্তু এজন্য যেন তিনি তোমাদের একের দ্বারা অন্যের পরীক্ষা করেন আমল কখনো বিনষ্ট করবেন নাহাদেরকে পর্যন্ত পৌঁছে দিবেন এবং তাদের অবস্থা ঠিক রাখবেন এবং যদি তোমরা আল্লাহ সাহায্য করো তবে তিনিও তোমাদের সাহায্য করবেন श राम तरथ कर তারা না পছন্দ করেছে তিনি তাদের কৃতকর্ম বিফল করেছেন আফালাম ইয়াসি ফির আর তারা কি ভূ চলাফেরা করে না এবং না যে তাদের পরিণাম কিরূপ হয়েছিল এটা এজন এ কারণে যেসলমানদের কার্য নির্বাহক আর কোন নির্বাহক নেই যারা ইমান এনেছে এবং কাজ করেছে জান্ন এমন তাদের সমূহে তাজর ইমিনু যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ বইতে থাকবে যেমন চতুষ্পদন্তুগুলো খায় ওয়ান বস্তু তো দোজ কি তাদের আবাসস্থল আর বহু জনপদ এমন ছিলা যার শক্তিতে আপনার এ জনপদ অপেক্ষা অধিকতর ছিল যার অধিবাসীরা আপনাকে দেশ হতে বহির্গত করে দিয়েছে তখন কেউই তাদের সহায় হয়নি অনন্তর যে নিজ প্রতিপালকের উজ্জ্বল পথে রয়েছে সে কি তার সমতুল্য হতে পারে অপকর্মসম উত্তম বলে মনে হয় এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে চলেগণকে যে বেহেস্তের অঙ্গীকার করা হয়েছে তার অবস্থা এই बहु नहर रजकारी निकट बड़ सुधुब এবং মধুর বহু নহর রয়েছে যা সম্পূর্ণরূপে পরিষ্কার এবং সেখানে তাদের জন্য সর্বপ্রকার ফল থাকবে फुटन तो पानी पान करान फले तारी भू गो के खंड विखंड আপনার তখন অন্যান্য জ্ঞানবানের বলে তিনি এখন কি কথা বলেছিলেন এরাই ওই লোক যাদের অন্তর সমূহে আল্লাহ আর তারা নিজেদের প্রবৃত্তির চলে আর যারা সৎ পথে রয়েছে আল্লাহআ তাদেরকে আরো অধিক হেদায়ত দান করেন এবং তাদেরকে তাদের পরহেজকারী তৌফিক দান করে থাকেন তার লক্ষণ গুলো তো এসে গেছে সুযোগ থাকবে কোথায় যেদিন কিয়ামত তাদের সম্মুখে এসে পড়বে فعلام شتران أبنى بشاش راكون أنه لا إله إلا الله الله تعالى باتي تاركيو بات ترزوكو ني وستغفر لذام بيكا أرى أبنى شئوت روطير جنو خمأ پرارتونا كورت تاكون وللمؤمنين والمؤمنات ايبن شمستو مؤمن شمستو مؤمن پروش و مؤمن, مؤمن ناريد جنو والله يعلم أرى الله تعالى خب أبوه تو آسن متقلبكم ومثواكم تما در قطب ده وابستان شمون অত্পর যখন কোন স্পষ্ট বিষয়ের সুরা নাজিল হয় কি এবং তাতে জিহাদেরও উল্লেখ থাকে তখন যাদের অন্তরে ব্যাধি আছে তাদেরকে আপনি দেখবেন যে ইলাইকা তারা আপনার দিকে এমন ভাবে তাকায় যেমন কেউ মৃত্যুকালে অচেতন অবস্থায় তাকায় ফাউল সুতরাং তাদের দুর্ভাগ্য শীঘ্রই আগমন করবে তবে তাদের পক্ষে অতি উত্তম হতো সুতরাং তবে কি তোমাদের এই সম্ভাবনা আছে যে ইংলাই যদি তোমরা যুদ্ধ হতে সরে থাকো ভূপৃষ্ঠিন্নাল ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহআ রহমত হতে বিদরিত করেছেন বা আসম অনন্তর তাদেরকে বধির করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহ অন্ধ করে দিয়েছেন যারা পৃষ্ঠপ্রদর্শন পূর্বক সরে পড়েছে পরিষ্কার ভাবে জেনে নেওয়ার পর আশ্রয় যারা আল্লাহর অবতারিত নিদর্শনাবলীকে অপছন্দ করছে কোনো কোনো বিষয়ে আমরা তোমাদের অনুগত থাকবো আর আল্লাহ তালা তাদের গোপন আলোচনা সম্বন্ধে খুব অবহিত আছেন তবে তাদের কি অবস্থা হবে ইদা তা যখন ফেরেজ তাদের যান কবচ করবেন ইয়াদিবু না ও বিশ্ব দেশে আঘাত করতে থাকবেন এটা এই কারণে যে বি আন্না হা এরা তারই অনুসরণ করে চলছে মা আসফাত আল্লাহ যে বিষয়ে অসন্তুষ্ট বা কারি এবং বিত শ্রদ্ধ রয়েছে হৃদয়ানাহু তার সন্তুষ্টিতে আহবত আম তাদের অন্তরের শত্রু তাকে আর আমি যদি ইচ্ছা করতাম তবে আপনাকে তাদের পূর্ণ পরিচয় বলে দিতাম আর আল্লাহ তোমাদের সকলের কার্যাবলী অবগত আছে বলে না অবশ্যই আমি তোমাদের সকলকে পরীক্ষা করবো হাত তা না তাদেরকে জেনে নেওয়ার জন্য المجاهدين امينكم والصابرين যারা তোমাদের মধ্যে ولا نبلوه ولا نبلو, ولا نبلو اخبارهم আর তোমাদের অবস্থাও যেন যাচাই করে নেয় যারা কাফের হয়েছে তারা আল্লাহর কিছুমাত্র ক্ষতি করতে পারবে না আল্লাহআ তাদের প্রচেষ্টা সমূহকে বিনষ্ট করে দিবেন। এবং নিজেদের আমল সমূহ বিনষ্ট কর্না নিশ্চয়ই যারা কাফের হয়েছে এবং অপরকেও আল্লাহর পথ থেকে হতে বিরত রেখেছে এবং সন্ধির প্রতি আহ্বান করোনা এবং তোমরাই জয়ী হবে আর আল্লাহ তোমাদের সঙ্গে আসেন আমল সমূহ কখনো কম করবেন ও গাড়ি অবলম্বন করে চলো রকম তবে তিনি তোমাদেরকে তোমাদের প্রতিদান প্রদান করবেন আর তোমাদের নিকট তোমাদের ধন সম্পদ চাইবেন না যদি তিনি তোমাদের চরম পর্যায়ে চাই থাকেন তাবোলু তখন তোমরা কিবন্দ করতে থাকবে আর আল্লাহ তোমাদের অনিচ্ছা ভাব প্রকাশ করে দিবেন। যদি তিনি তোমাদের নিকট ধন সম্ভব চান তারপর তোমাদের নিকট চরম পর্যায়ে চাইতে থাকেন তখন তোমরা কি করতে থাকবে আর আল্লাহ তোমাদের অনিচ্ছা ভাব প্রকাশ করে দিবেন হা উলা হা আং তুম হা উলা ইতা অবশ্য তোমরা ইরূপ যে তোমাদেরকে আহ্বান করা হলে আল্লাহর রাস্তা ব্যয় করার জন্য আর আল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষি নন তো করাউ বরং তোমরা সকলে তার মুখাপেক্ষিং দাতা আর যদি তোমরা বিমুখ হয়ে থাকো ফদিল তবে আল্লাহ তোমাদের স্থলে অপর এক সম্প্রদায়কে সৃষ্টি করবেন হুমালা ইয়া কনু তারা তোমাদের অনুরূপ হবে না